রহম্যুর রহীম করুন করুন নমি আল্লাহ মিশহ্ম নিহী ও শিবুহ ও কমরিদ হরি وَالسَّمَاءِ জল ওইলি وَالْأَرْضِ وَمَا ওম কহ وَمَا সংয় অল পুজো চুয় কজ আফল জ কজ খুব কহ্ব ইস অশ সকাল রসুল কচম লি সুকিয় ফেকুহ ফুহ বিদিন আসসালামুকরুল্লা বাক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 بسم الله الرحمن الرحيم والشمس وضوحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يوشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خواب من دساها اللہ رب العالمين جواد برو যে মহানাল্লাহ আসমান জমিন রাত দিন সবকিছুই সৃষ্টি করেছেন এবং সব কিছুর তিনি মালিক জিয়াবুল আলমিন মানুষকে ভালো মন্দের পার্থক্যের এবং ফায় করার ক্ষমতা দান করেছেন তাদের বিবেকের মাধ্যমে সুস্থ জ্ঞান বা আকলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা যে মহান আল্লাহ শুধু আমাদের বিবেকের ওপর সবকিছুই ছেড়ে দেননি বরং বিবেককে সঠিক পথে পরিচালিত করার জন্য ওয়াহি নাজেল করেছেন আসমান থেকে আসমানি কিতাব নাজেল করেছেন সর্বশেষ কিতাব আল কোরআনুল কেরিম जैसे समस्त रकम कल्याण दिख सम्पर्क सठीक ज्ञान देव अकल्याण अमंगल दिकगीक सतर्क सवधान ये सब आसमानी विधि विधान सुस्पष्ट भावे पोछय बुझे देर विशिष्ट मानुष्ठ के রসুল করে নবী করে প্রেরণ করেছেন যারা হচ্ছেন আমা এবং রসুল রসুল্লা মুবাদ দিতে এসছিলেন এবং সতর্ক সাবধান করতে এসছিলেন সুসংবাদ ও সব লোকদের জন্য যারা আম্বিয়া রসুলগণের কথা সাড়া দিয়েছে বিশ্বাস করেছে আগ্রহী হয়েছে শুনতে মানতে আর সতর্ক সাবধান করেছেন রসুলগন ঐসব লোকদেরকে যারা এসবকে অবিশ্বাস করেছে অমান্য করেছে অথবা যাকে আল্লাহ রব আল শাহেদ মুবশের দায়ী সেরাজ মনির এসব উপাধি দান করেছেন ইন্নার সালনাকা শাহেদাসের নজিরা আল্লা দিনের দিকে দাওয়াত দিয়েছেন তৌহদ সন্ন্যত আমাদের ধারাবাহিক তফসির জুজে আম্মার চলছে বেশ কিছুদিন ধরে আজকে আমাদের তফসির হবে সুরা অদুহাট এই সুরাই পনেরোটি আয়াত রয়েছে ছোট্ট সুরা এবং এতে ছোট্ট ছোট আয়াতগুলি রয়েছে আমরা বিস্তারিত যথাসাধ্য আল্লাহ যতটুকু তৌফিক দেবেন তফসির করার চেষ্টা করব শাব্দিক অর্থগুলির মাধ্যমে এবং অনুবাদের মাধ্যমে আর এসব আয়াতগুলি সম্পর্কে যা কিছু রসুরল্লা সাল্লাহিসাল্লাম বলেছেন অথবা সাহাবাই কেরামগন যারা সরাসরি তার সির শিখেছেন কোরআন একাডেমির থেকে তারা বলেছেন অথবা সাহাবাই কেরাম রাহ আনম থেকে যারা তার স্থির শিখেছেন তাবেইন অথবা তাবা তবেইন আর যারা এর অনুসরণে তা করেছেন কোরআন সন্না ভিত্তিক তা করেছেন খেয়াল খুশি এলো কথা বলেননি তাদের তারিখে আমরা তার সির করার চেষ্টা করবো আল্লাহর যারা ভালো কাজের তৌফিক দান করেন এবং ভালো কাজকে কবুল করেন আর মন্দ রাস্তা থেকে মন্দ কথা থেকে কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শুরু করি এই সুরা সির এই সুরার নাম বললাম সুরা অশামসে বা সুরাত শুরু হয়েছে এই জন্য কেউ কেউ সুরার নাম সুরাতো অশামস বলেছেন আবার কেউ ও যেটা কসম শপথের জন্য সেটাকে বাদে বলেছেন। আবার কিউ আরো লম্বা করে এই সুরাত নামকরণের ক্ষেত্রে মাঝে মধ্যে আমি আলোচনা করেছি একাধিকবার হলেও যেটা আমাদের জেনে রাখা ভালো যে সুরার নামগুলি এই এইভাবে সুর উল্লা সাল্লাম বলেছেন তো কিফি না তারা একটু লম্বা করে বলতেন সাহবাই কেরমগণ আর সেটাকে সংক্ষেপ করে ধীরে ধীরে এইভাবে নামকরণ হয়েছে যেমন আমরা বলি সুরাতুল বাকারা গাভীর সুরা গাভীর সুরা বলতে যে এই সুরায় গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে বা গাভীর আলোচনায় এসেছে সুরত শম জয়ুর শব্দটি ব্যবহারিত হয়েছে বা উল্লিখিত হয়েছে না তারা বলতে যেমন সুরা বলতেন একটু ভিন্ন করা যাবে না এমন নয় আবার কিছু কিছু সুরার একাধিক নাম রয়েছে যেমন সুরাতুল ইসরান নাম হচ্ছে আর একটি সুরাতবানী যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ মানে ইসরাইলি বুঝে বুঝবে না অল্প কিছু হ্যাঁ সুরা গাফের নাম মহমেন মহমেন ভারত ও মহাদেশে প্রসিদ্ধ সুরাতুল মহমিন কিন্তু আরব দেশে হ্যাঁ কি সুরা গাফের লিখা আছে সেখানে গাফের ইজম শব্দটি রয়েছে আর ওই ফিরনা কথা উল্লেখ করা হয়েছে সুরাতুল ফাতেহার তো চোদ্দটি বেশি নাম রয়েছে এই সুরা এই সুরা মক্কূরা মক্কুরার একটা বাহ্যিক লক্ষণ আছে আয়াতগুলি ছোট ছোট কারণ আরবরা যখন পড়া জানতো না তখন লম্বা সেন্টেন্স লম্বা বাক্য বুঝা খুব মুশকিল এটা স্বাভাবিক কথা আপনি একজন শিক্ষিত লোককে বলেন বলেন আর লম্বা কথা বলে চলে যান এপার থেকে ওপার পুরোটাকে আয়ত্ত করার মতো ক্ষমতা আছে কারণ শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু একেবারে অশিক্ষিত যারা তাদেরকে ছোট ছোট করে না বুঝাইলে লম্বা কথা ওই আগের কথা শুনতে গিয়ে এটা ভুলে গেছে আগে কি বলা হয়েছে ধরে রাখতে পারেন স্বাভাবিক তো এই ছোট ছোট ভাষায় কথা বলতে হয় তাহলে শুনতে ভালো লাগবে ঠিক না স্বাভাবিক গিয়ে সিলেট ওয়াজ করেন মানুষের খুশির শেষ নেই তাই না আছে আমাদের দিয়ে একজন সেই আকিদার আলী সিলেট করে আর রাজশাহী চাপায় গিয়ে ওই ওই আঞ্চলিক ভাষা ওদের ভাষা আছে খাস ভাষা আর নোয়াখালী তো বুঝতেই পারে যাদের ভাষা আমরা বুঝব না ভাষাগাং হইলে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট বুঝব না হ্যাঁ ওদেরকে মজা লাগে ওই ভাষা মজা কিন্তু শুদ্ধ ভাষাটা হচ্ছে কমন ভাষা কিছু কিছু করে সবাই বুঝবে না বুঝে তো ওর দোষ যে বুঝে না তার দোষ ঠিক না যে বলছে তার দোষ নেয়ি হ্যাঁ জি এই আমি শুদ্ধ ভাষা বলা পছন্দ করি শুদ্ধ ভাষা বলতে পছন্দ করি এবং শুদ্ধ ভাষা শোনা পছন্দ করি হ্যাঁ বাংলার ক্ষেত্রে ক্ষেত্রেও জি হ্যাঁ আরবির ক্ষেত্রেও শুদ্ধ ভাষা বলা শোনা পড়া পছন্দ করি আর এই সব আঞ্চলিক ভাষা অথ ভাঙ্গা ভাষা শুনলে বড় কষ্ট লাগে বড় আভ্যন্তরীণ দিক থেকে অর্থগত দিক থেকে মক্করা গুলি লক্ষণ হচ্ছে যে সেগুলোতে ইসলামের মৌলিক বিষয়গুলি আলোচিত হয়েছে আকিদাগত বিষয়গুলি আলোচনা হয়েছে সে আকিদা আল্লাহ সম্পর্কে হোক আখেরাত সম্পর্কে হোক রিসালাত সম্পর্কে হোক কোরআনে কারিম্বা ওহি সম্পর্কে হোক বা মৌলিক আখলাকিয়াত হ্যাঁ চারিত্রিক বিষয়গুলি সম্পর্কে আলোচিত হোক হ্যাঁ বিষয়গুলি হোক এই ধরনের আলোচনা হয়েছে আর তারপরে তাতে মাসাইল বেশি বিধি বিধান বেশি এই সুরা সম্পর্কেও সেই হাদিসটি যা সহি মুসলিম রয়েছে বারবার করে কয়েকটা সুরাতির করতে গিয়ে শুরুতে বলে আসছি আবার তিনি সোনার পরে রাগ করে মোনাফেক বলে দিয়েছিলেন তখন এই কমপ্লেন অভিযোগ রসুর উল্লা কাছে পৌঁছিল দুই পক্ষ থেকে দুই পক্ষ থেকে রাজিয়াল অভিযোগে নামাজ পড়েনি জামাত ছেড়ে দিয়েছে আর ওর অভিযোগ যেটা খুব বড় কষ্টকর আমাদের জন্য এটা তিনি ভালো কাজ করেন বলেছিলেন যে তুমি ভুল কাজ করেছো তুমি কি ফেতনা সৃষ্টি করছো সুন্নাতের খেলাফ করার জন্য ফেতনা সৃষ্টি করা বলা হয়েছে এটাও এর আগে আলোচনায় বলেছি কারণ আপনি গ্রামে যাবেন যখন সুন্নতি সলাত আদায় করবেন আপনি আগে ফেতনা করছেন কিনা আমাদের মসজিদে কেউ অভেদান করেন আপনি অভেদান করছেন তোমরা করি তোমরা সুন্নতির খেলাফ কাজ করছো কথা বুঝছেন না আমি যেমন পারি সবাই পারবে হয়তো সবার শরীরওরকম একই রকম না আর সবার ইমান আমল ওইরকম না আর সবার ব্যাকগ্রাউন্ডও ওই না যে সবাই ওইরকম ফিরিয়ে আছে বা বিভিন্ন দিক রয়েছে মানুষের তাহলে তারা হচ্ছে হক পন্থী জি তারা নবী করিম সাল্লাহ সাল্লামে ছেড়ে যাওয়া সল্লাদ প্রতিষ্ঠা করতে চায় সাল্লোক আমার আয় তোমনি সুতরাং কমপক্ষে আপনি তাদেরকে স্বাধীনতা দেন আপনি না করবেন না করিয়েন না কাফের কে স্বাধীনতা দিচ্ছেন মূর্তি পূজার মিডিয়াতে স্বাধীনভাবে লেখালেখি করছে তাদের সাংবাদিকতার স্বাধীনতার নামে বাক স্বাধীনতার নামে ব্যক্তি স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে আর আপনি সঠিক ইসলামটা প্রকাশ করতে দেবেন না কত বড় অপরাধী এবং কত বড় কট্টর সংকীর্ণ চিন্তা চেতনার গোড়া মুসলিম এদেরকে হৃদায়ত দান করেন এবং এদের সার থেকে হেফাজত করেন কোরআন সন্নার খাঁচি অনসারীদের হেফাজত করেন বলেছেন সুরুল্লাহ সাল্লা সাল্লা সাল্লা তবে সার সালাদ কিসের জন্য অসম বা শপথের জন্য ও যেহেতু আবেসছে ও আর ওরা কি বলে আর হচ্ছে হারফেজার এটাকে আরবি গ্রামারে কি বলে হরফেজার মানে এমন একটি অক্ষর যেটা যে ইসমের ওপর আসবে সেই ইসমকে কি করবে জের কাছরা দেবেশী ওয়াল্লাহি জি জি সতেরোটি হারফেজার রয়েছে এটা হচ্ছে প্রসিদ্ধ মত তবে একটি মত এনিশটি হারফেজার রয়েছে মানে তাহলে কি বা উকসেম ও বিশ্বামসে আমি শপথ করছি সূর্যের শপথ অদো হা এবং তার কিরণের শপথ হা। এই যতগুলি হা হা আসছে এগুলোকে কি বলা হয় আরবি গ্রামারে জমির বলা হয় নাও আর প্রনা তাই নাও আর প্রনা সূর্যের কসম এবং অদোহা তার কিরণের এই যে তার মানে কিসের সূর্যের কিরণের কসম জি তো দহা মানে একটি হচ্ছে কিরণ কয়েকটি করা হয়েছে সূর্য কিরণ তো দিন থাকে কিন্তু বিশেষ করে দিন শুরু হতেই দিনের প্রথম ভাগে যে সূর্যের কিরণটা পড়ে এটাকে দোহা বলা হয় এটা কি বলা হয়? সুতরাং দুপুর বেলা যে সূর্যের কিরণটা পড়ে বা বিকেলবেলা বেলা পড়ে আসর পরে পড়ে সেটা দোহা নয় সেটা দোহা নাই যা মানে সকাল বেলার যে সূর্যের কিরণটা পড়ছে হ্যাঁ মানে যে সলাথ নামাজটি রয়েছে সেটাকে আমাদের দেশের মানুষরা দীর্ঘদিন মোগলদের রাজত্ব যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল কি ইংরেজদের আমলেও ফার্সি দিয়ে মুসলিমরা চাকরি বাকরি করতো সবকিছুই করতো করে যার ফলে কি করল মুসলিমদেরকে অনেক পিছিয়ে দিল মুসলিমরা সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে কাঁদতে কানতে চলে আসলো আর সমস্ত জায়গাগুলি কাফেররা দখল করে এটি হচ্ছে ইংরেজদের হিন্দুদের সাথে মিলে ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের একটি বিশাল ষড়যন্ত্র যেটা অনেকে জানে না জি ওই সময় আলেম আলামা ইংলিশ শিক্ষা হারাম বলেছিলেন আজকালকার অনেক হ্যাঁ জনগণ অথবা জানাল শিক্ষিত লোকেরা বলে যে আলেমরা সব কাজ ছিল কিছু বুঝত না কিন্তু এরাই যে মূর্খ এটা নিজেরাও জানে না আর কিছু আলেমরা আজকাল হয়েছে যারা এই তারা দিয়েছিলেন এটাও জানে না অনেক আলেমরা যার ফলে বলছে না না এই ফটোয়া দেওয়া ঠিক হয়নি তারা বুঝে উঠেনি না বুঝেছেন ভালো করে আপনাদের যেতে বেশি আজকে এসে বলছি আমি তাদের অনেক পরে যারা আজকে থেকে দেড়শো বছর দুইশো বছর আগে ফুতুয়া দিয়েছিলেন যে ইংরেজি শিখা মুসলমানদের জন্য ভারতে হারাম কেন ফুতুয়া দিয়েছিলেন এই জন্য যে ব্রিটিশরা ভারতে শুধু ইংলিশের মাধ্যমে তারা খ্রিস্টান ধর্ম শিখাতে এসছিল এবং প্রত্যেকটি স্কুলে তারা ইংলিশের সাথে সাথে তাদের খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার চালাচ্ছিল আসলে ছিল খ্রিস্টান মিশনারি তাদের টার্গেট ছিল ভারতের মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া যাতে করে এটা কিন্তু তাতে আলহামদুল্লাহ হয়নি সে অমুসলিম হিন্দুরা অথবা যারা আদিবাসী তারা অনেকে খ্রিস্টান হয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা তাদের সফলতা হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিমদের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন এখন কি কোন স্কুলে যদি ইংলিশ শিখাবান নামে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি খ্রিস্টান ধর্ম শিখায় ইসলাম বিদ্বেষী বানাই তো আপনার মধ্যে ইসলামের দৌরদ ইসলাম রক্ষা করার যদি একটু চেতনা থাকে তো কখনো পড়াবেন ওখানে কখনো পড়াবেন না কিন্তু ওইসব জাহেল মূর্খ গুলো মুসলিম সমাজের খ্রিস্টান মিশনারিতে ছেলেদেরকে পড়াচ্ছে কারণ ওদের ওরা ইসলামের ধারধার না আগে থেকে ইসলামের ইসলাম থেকে বেরিয়ে গেছে অথবা বেরিয়ে গেলে কোনো ফ্যাক্টর না তারা ওইসব প্রতিষ্ঠানে পড়াইতে পারে আর যেখানে আমাদের ফার্সি শিখার চাকরি হচ্ছে সুতরাং কেন আমরা ইংলিশ শিখতে যাব এটাও ব্যাপার ছিল কিন্তু হঠাৎ করে দেখো যে এরা তো পারছে না মুসলিমরা তো ইংলিশ শিখতে চাইছে না যেটা দিয়ে আমরা খ্রিস্টান ধর্ম শিখাচ্ছিলাম এরা ফার্সি দিয়ে চাকরি বাকরি করে যাচ্ছে যেমন হঠাৎ করে আইন তৈরি করলো করতে পারবে না আর কিছু কোন কর্মকর্তা হতে পারবে না কিছু হইতে পারবে জি হ্যাঁ কোন চাকরি পাবে না মুসলিমরা তখন পিছিয়ে গেল এই হচ্ছে প্রেক্ষাপট যেটা অনেকে বুঝে না তো ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুগে যুগে যে কত সরযন্ত্র চলেছে আর আলহামদুলিল্লাহ আল্লাহর দিয়ে দিতে চেয়েছে যুগে যুগে আর চাইবে আর চাচ্ছে এখনো চাচ্ছে সৌদি আরবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি বাহির ভিতরের যে বাতিল শক্তিগুলি এই জন্য এদের কথা অস্বীকার করছেন হইতেই দেবো না ইল্লা অতিম্মা নুরাহ তার নূরকে জ্যোতিকে অবশ্যই পূর্ণতা দান করবেন ওলাহ কারণ যদিও কাফের এটা মেনে নিতে না বরদাস্ত করতে না। ফার্সির প্রভাব এই তথ্যগুলি বললাম ফার্সির প্রভাবে সলাৎকে ভারত ও উপ এখনো ভারত বাংলাদেশের লোকেরা সলাাম বললে বুঝে না রোজা বুঝে সলাত আলান নাবি বললে বুঝে না দরুদ বুঝে হ্যাঁ জি হ্যাঁ এইরকমই সলাতোহা চাষের সলাদ বুঝে সলাতদোহা জোহার সলাধ বুঝে না কি বুঝে চা নামাজ বুঝে একটি শপথ তার কিরণের শপথ মানে আসার আগ পর্যন্ত এই জন্য সলাত সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু করে একেবারে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত জওয়াল পর্যন্ত পড়তে পারেন আপনি সর্বনিম্ন কত দুই আর সর্ব ঊর্ধ্বে বারো দুই চার ছয় আট দশ বারো যতটা কমপক্ষে শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির হক আদায় হবে যেমন একটি হাদিসে বলা হয়েছে যেমন ধরুন কথা নয় হক আদে হবে বিশেষ করে যারা তাহাজুদের সালাত আদায় করতে পারেন রাতে কিছু ইবাদত করতে পারলেন না স্পেশালি তো দিনের আপনার ঘাটতিটা পূরণ করেন এই জন্য আবহাওয়া রাজি আল্লাহ পড়তে অভ্যস্ত ছিলেন না বা হয়তো বিভিন্ন কারণ হইতে পারে আর একটি ওসিয়ত ছিল যেমন দোহা আর তুমি দোহার দুই রাখা স্থকায় করে নিও রাতে যে ঘাটতি হল তাহত পড়তে পারলেন না সেই ঘাটতিটা কিছুটা হইলেও পূরণ হবে যাতে ঘাটতিটা পূরণ হয়ে যায় অস্বাংশা দ্বিতীয় সূর্যের শপথ এবং এই সময়টির শপথ কোন সময়টি দোহার এই যে দোহা চাষের সময়ের শপথ ফার্সি বাংলা দিয়ে করলে কি বলবো এই চাষের সময়ের শপথ তাহলে সূর্যেরও আল্লাহ কসম করেছে একটি কসম আর দ্বিতীয় কসম হচ্ছে ওঠার পরে দোহা চাষদের সময় হয় এই সময়টার শপথ দ্বিতীয় হয়ে গেল তাহলে ভোর বেলার এই দোহার টাইমটার শপথ করেছেন আল্লাহ রবুল আলমী তিনি বলছেন রহমত আলাই প্রের যিনি হদিস দিয়ে কোরআনির করেছেন তার লম্বা চৌড়া তফুলি খন্ডে তিনিও এই মতটি পছন্দ করে সেটা হচ্ছে দোহা মানে দিন বোঝানো হয়েছে দিনের একটা অংশ বললে কি করা হয়েছে পুরো অংশটা বা পুরোটাই বোঝানো হয়েছে দিনের একটা অংশ বলে একটা অংশ হচ্ছে দোহার সময় এই দোহা বলে বা সূর্যের কিরণ আহ সূর্যের কিরণ সূর্যের কিরণ সারা দিন থাকে সুতরাং দিনকে বোঝানো হয়েছে তাহলে কি হয়ে গেল তৃতীয় সির আমি সূর্যের কসম করছি অদুহা এবং এই কসম করলে বলছেন আন্নাহার হচ্ছে কেন বলছেন লিআান হাহার কারণ সূর্যের যে কিরণটা থাকে দোহা মানে কিরণ আলো সূর্যের যে জ্যোতি থাকে বা কিরণ থাকে এটা সারা সারাদিন থাকে দিন থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য উঠার পর থেকে সূর্য অষ্টমী পর্যন্ত সুতরাং এখানে যেন আল্লাহ দিনের শপথ করেছেন তাহলে দিনটি হয়ে গেল একটা হচ্ছে সূর্যের কিরণের কসম আর একটা হচ্ছে দোহা পূর্বান্ন যেটা চাষের সময়ের কসম আর একটা হচ্ছে সারা দিনের কসম সূর্য এবং সারা দিনের কসম এবং চন্দ্রের শপথ যখন সেটি সূর্যের পরে আগমন করে। তালাথুলু মানে অনুসরণ করা কি করা তালাথুলু মানে পরে আসা ওয়াহিদ তিলওয়ালা আখার আরবি বলে ওয়াহিদ তিলওয়ালা আখার মানে একটি আরেকটির পরে এটি হচ্ছে আরবির বলার ভঙ্গিমা এই ক্ষেত্রে পরে বা একটি জিনিস আরেকটি জিনিসের পরে যদি হয় তাহলে কোরআন তেলাওয়াত মানে বুঝেন না সবদের শুধু তেলাওয়াত করেন আসল যে তেলাওয়াত মানে ফলো করা অনুসরণ করা অধিকাংশ হাফেজরা যারা বিধাতের সাথে সাথে কোরআনের হাফেজ আর এরাই বেশি অ্যাডভান্স তিলাওয়াত মানে কি বললাম অনুসরণ করা ফলো করা তো কোরআনে কিরিমে তিলাওয়া জন্য শেখুল রহমা উল্লাহ বলছেন মজালিস আমদানে যে করতে ভালো হচ্ছে দুই ভাগে বিভক্ত তেলাওতে আর তেলাওতে মান্দিক তেলাওয়াত আর একটা হচ্ছে আর্থিক তেলাওয়াত বা আভ্যন্তরীণ তেলাওয়াত শাব্দিক তেলাওত হচ্ছে যে আপনি শুধু পড়ে যাচ্ছেন আসছে বাক্যগুলি আয়াতগুলি আসছে সুরা আসছে ওই ভাবে ওই ওইটাকে ফলো করে আপনি পড়ে যাচ্ছেন শব্দের তেলাও আর একটি তেলাওত হচ্ছে তেলাও মানবইয়া মানে অর্থের তেলাও বা অর্থের অনুসরণ আর সেটা হচ্ছে অহুয়াল আসলো আর এটি হচ্ছে আল্লাহ আমল হোক সাধারণ কমন জ্ঞানে আপনি বুঝতে পারবেন কমন সেন্সে বুঝতে পারছেন যে আল্লাহ কোরআন নাজেল আমল করার জন্য না পড়ার জন্য আমল করার জন্য আকিদা আমলে সংশোধনের জন্য জীবন তৈরি করার জন্য কোরআন বুঝে তার প্র্যাক্টিক্যাল করার জন্য বাস্তবায়নের জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য চরিত্র কি ছিল। জীবন্ত জীবন্ত আপনি হবেন একজন আছে একজন অমুসলিম বা একজন অসত লোক যদি দেখে তো এই লোকটি একেবারে কোরআন যা কোরআনে আছে এই লোকটির ইমান আমল কথা কাজে আছে কোরআনে আছে হাকিমুসল দৌড় দিচ্ছে আজান হইতে সালাতের জন্য কোরআনে আছে একলাখ চরিত্রের কথা চরিত্র ঠিক আছে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে তেলাওত্র তৌফিক দান করে না চাঁদের সফর যখন সেটা কিসের পরে আসে সূর্যের পরে অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন চাঁদ দেখা যায় বিশেষ করে প্রথম দিকের চাঁদ প্রথম হেলাল প্রথম দিনে চাঁদ কখন দেখা যায় সূর্য ডুবলেই তখন চাঁদ দেখা যায় সূর্য ডুবার আগে খুব যাবে না কিন্তু সূর্য ডুবে গেলেই সাথে সাথে চাঁদ দেখা যায় আবার যদি আধা ঘন্টা পর দেখার চেষ্টা করেন তো খুঁজেই পাবেন না পাবেন এক ঘন্টা দু ঘন্টা পর যদি দ্বিতীয় দিন তৃতীয় দিন চাঁদ খুঁজেন খুঁজে পাবেন না আকাশে তাহলে হ্যাঁ তার পরে পরে আসে যেমন সূর্য ডুবে গেল তখনই চাঁদ দেখা গেল আকাশে সূর্য ডুবার পরে তাহলে এইটা হবে পূর্ণিমার রাত এটা হবে পূর্ণিমার রাতে চোদ্দ তারিখের রাত যেটা জি হ্যাঁ এটাও কেউ কেউ তফসিল করেছেন এক কথাই। চন্দ্র সূর্যের পরে আর সে সূর্যকে অনুসরণ করে আর দিনের শপথ যখন সেটা কি করে দিন কি করে জাল্লাহা সূর্যকে প্রকাশ করে দিন আসলে সূর্য প্রকাশ পায় যাহা জি সূর্যকে কি করে উদ্ভাসিত করে উদ্ভাসিত করে িয়াত মানে কোন কিছুকে প্রকাশ করা উদ্ভাসিত করা আর রাতের শপথ যখন সেই রাত সূর্যকে আচ্ছাদিত আচ্ছন্ন করে ঢেকে নেই এর মানে হচ্ছে ঢেকে নেওয়া যেমন গাত্তায় গাত্তি তাকতিয়াত মানেও ঢেকে নেওয়া এটা ঠিক ওই রকমই যেমন সুরাত প্রথম আয়াত এটা হচ্ছে চার নম্বর আয়াত কিন্তু আগামী সপ্তাহে আসবে প্রথম আয়াতে কি আছে রাতের কসম যখন রাত কি করে ঢেকে নেই এখানে সূর্যের কথা নেই শুধু ঢেকে নেই কি ঢাকে রাত দিনের আলোকে ঢেকে নেই বা সূর্যকে ঢেকে নেই আর এখানে আছে ওয়াল্লাইল ইজাহা রাতের কসম যখন ইজায়াক যখন রাত ঢেকে নেই সূর্যকে হা সূর্য তাকে মানে সূর্যকে এই যে তিনটি আয়াত আছে এই তিনটি আয়াতের আকাশের কসম আর মা এটা হচ্ছে মা মজদারিয়া মানে মজদারের অর্থ মায়ের পরে যেই ফেলটা আসছে বা ক্রিয়াটা আসছে ওটা ফেল ক্রিয়া থাকবে না সেটা মজদার হয়ে যাবে অর্থ হয়ে যাবে এটা হচ্ছে মা মাসা মা কয়েক রকমের হয় আরবি গ্রামারে মাছদারিয়া হয় মা না অর্থ হ্যাঁ মানে কি নাই বলছেন না আপনারা জানছেন অর্থ মা এটা কি মা হয়। মা মুসুলার জন্য বিভিন্ন জায়গা অর্থে যেটা ওইটা হচ্ছে মা আবার মা কখনো মুসুফা হয় এতগুলি ক্ষেত্র বিশেষ অর্থ আলাদা হয়ে যাবে প্রত্যেকটা অর্থ আলাদা আলাদা হয়ে যায় বড় দুঃখিত একজন ফেসবুকে কালকে পরশু দেখছে ও ছুটি যাচ্ছে সৌদি আরব থেকে ওল্লা মাদ্রাসা জীবনেও পড়েনি ওকে জানি যে মাদ্রাসা এই পড়েনি আর আরবি ভাষা সম্পর্কে মাদ্রাসা পড়েনি সৌদি আরবও পড়েনি শুধু আরবি ভাষাও বুঝে না যে আমি ওইরকম গুরুপে এইসব বাজে গুরুপে আমি না ওই জন্য কারণ সেখানে আলেম আর জালেম সব জাহেল এক হয়ে গেছে শুধু এইরকম গ্রুপ তৈরি করে করে ফতুয়া দেওয়া আমাকে না যে গরু এর গরু এর যে এক ছেলে বিয়ে করার জন্য গেছে মেয়ের বাড়িতে হ্যাঁ মেয়ের বাবার বাড়িতে বিয়ে করতে গেছে তখন ওকে বলেছে যে কি তোমার যোগ্যতাকে তুমি কি কাজ করো বলছো আমি হচ্ছে মুদির। আমি হচ্ছে কি দির ওরা ভেবেছে মুদির মানে তো বুঝতেই পারছেন মোদির মানে ম্যানেজার মোদির মানে ডাইরেক্টর মানে বড় মুদির আর কি তাই না ওরা তখন রাজি হয়েছে বিয়ের জন্য তারপরে খোঁজ খবর নিয়ে দেখে যে গ্রুপের মদির হোয়াটসঅ্যাপ গ্রুপের মোদির কথা বুঝতে পেরেছেন আশ্চর্য সৌজ আর ঘটনা হচ্ছে আমাদের মুফতি মদিরদের অবস্থা যারা হচ্ছে নাচ আকাশের শপথ কিসের আকাশের শপথ অমা বা নাহা মা যখন মাসদারিয়া বলবো একটি তার স্থির করছি তখন হবে ওহা কি হয়ে তাহা যে ফেল তখন ফেলমাজির অর্থ থাকলো না ও তাহা হয়ে গেল তখন মজদারের অর্থ হয়ে গেল যারা আরবি বুঝছেন ওরা ভালো করে বুঝবেন ও নার সিং ওয়ামা আর থাকলো না থাকলো না তখন তার অর্থ হয়ে গেল আরবিতে তস্ব করে দিলাম একজন আরব থাকলো তোকে বুঝে যেহেতু সহজে এখন আপনাদেরকে বাংলা বুঝাইতে তাই না জি এখন বুঝলেন কি অর্থ তাহলে আকাশের শপথ ও বানাহা এবং তার জি নির্মাণ কৌশলের শপথ নির্মাণের শপথ আর আল্লাহর যে আসমানের নির্মাণ সেটা খুব সুকৌশল কত সুন্দর করে বানিয়েছেন সেই জন্য কৌশল শব্দটি লাগাল কথা বলছেন না ওয়াসমা এ আকাশের শপথ আল্লাহ করছেন ওয়ামা বানা এবং এই আকাশের নির্মাণ কৌশলের শপথ বা নির্মাণের শপথ যে নির্মাণ করেছি আর আকাশ নির্মাণ করেছেন কে আল্লাহ বলছেন একটি সুরার তাহা আর মানে জমিন বা ভূমি বা পৃথিবী যাই বলবেন তাহা মানে হচ্ছে ফারাসা তাহা মানে বিছানা তাহা হচ্ছে। বিছানো জি বিছানো জমিনকে আল্লাহ কি করেছেন বিছানোর মতন বিছিয়েছানায় আমাদেরকে বা সমতল ভূমিতে চলতে বসতে কোন অসুবিধা লাগে না ঠিক তেমনি আল্লাহ বলছেন ফানাহেদুন আমি জমিনকে ফারাসনাহা বিছিয়েছি আর কত সুন্দর করে আমি সেটাকে সমতল করেছি বিছানা আর জমিনের শপথ বা পৃথিবীর শপথ ভূমির শপথ অমা তাহা মামাজারিয়া তাহলে তার কি বলবো এবং এর হ্যাঁ বিস্তীর্ণতার শপথ কিসের এর একটু গোলের সাথে কি আছে ডিমের মতো আছে জি আল্লাহ আলম এগুলি এগুলি মানুষের কথা হ্যাঁ তো আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীকে কি করেছেন তার সাথে সাথে আমাদের জন্য বসবাসযোগ্য বানিয়ে দিয়েছেন শুভান আল্লাহ পৃথিবী চলমান তারপরে আলহামদুল্লাহ এর উপর আমরা বসবাস করছি পৃথিবীর এই যে স্থল ভাগ এটা হচ্ছে তারপরে এতে আমরা শুধু চলাফেরাই করছি না বাড়িঘর কত টাওয়ার আর কত ভারী কিছু আমরা এখানে নির্মাণ করছি আর সব রকম দুনিয়ার উপভোগ করছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদেরকে তফিক দান করেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের এই জন্য এগুলোকে কি করেছেন নিয়োজিত করেছেন আল্লাহ আমাদের আয়ত্তাধীন করে আমরা এগুলো দিয়ে আমরা লাভবান হতে পারি আল্লাহম আল্লাহ বলেছেন সবকিছুকে আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন তোমাদের আয়ত্তাধীন করে তাহলে এই অর্থ হয়ে গেল কি অর্থ জমিনের কসম এবং তার বিস্তীর্ণতার কসম দুটো কসম হয়ে গেলস মানে মানুষের কাল্প হয় জি হ্যাঁ এইখানে ব্যক্তির অর্থ লেন অথবা আত্মার অর্থ লেন আত্মার অর্থ নিলে বেশি ভালো ওয়ানফসি ওয়ামা সাহা এবং কসম করছে কিসের প্রত্যেক আমি কসম করছি প্রত্যেক প্রাণের বা প্রত্যেক আত্মার ওয়ামা সাহা এবং তার সুবিন্যাসের হ্যাঁ অমাস আল্লাহ যে সুবিন্যাস করছেন বা সেটার সুঠাম গঠনের এটা বলতে পারেন কি বল এবং তার প্রত্যেক আত্মার কষম করছেন প্রত্যেক জীবের কসম করছেন আর সেটাকে প্রত্যেকটা জীবকে যে আল্লাহ কি করেছেন সুঠাম গঠন দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন এর কসম করছেন এখানে আরেকটি কথা বাকি থাকে যে এই বলতে মানুষের শুধু আত্মাকে কে হয়েছে বা মানুষের প্রাণকে হয়েছে। নাকি প্রত্যেক প্রাণ প্রাণকে বোঝানো হয়েছে এই মত রয়েছে। মানুষের সাথে খাস করা যেতে পারে একদল কারণ মানুষের জন্য আল্লাহ আল কোরআনাজ করেছেন মূলত মানুষের মধ্য থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন যদিও যে এর আওতাভুক্ত যে তাদের আম্বিয়া রসুল দাওয়াত তাদের জন্য ফরস এবং যে কোন প্রাণীকে সুঠাম করেছেন প্রাণী প্রাণীকে আল্লাহ সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে সবচেয়ে সুন্দর করেছেন কিন্তু চিন্তা করে একটা গরু ছাগল যদি ব্যতিক্রম সৃষ্টি হয় যেমন ভাবে আছে একটি তাস্তির হলো এই আয়াতগুলির দ্বিতীয় তাস্তির হচ্ছে মা অর্থ মন গত সপ্তাহে কিন্তু বলেছি মায়ের অর্থ কি ছোট কাল পরীক্ষা করতো হঠ মানে কি বলতো না ছোটকালে জামাই দেখতে যেতে হঠ মানে কি আরে জামাই দেখতে গিয়ে তখন হঠ মানে কি মান মানে কি এখানে মা উল্লিখিত হয়েছে কিন্তু অর্থ কিসের রয়েছে মানের অর্থ রয়েছে কিসের অর্থ রয়েছে মানের অর্থ রয়েছে তাহলে এখন অর্থ কি হয়ে যাবে এখন অসামায় আকাশের শপথ অমা বানাহ বানাহা যিনি আকাশ বানিয়েছেন সৃষ্টি করেছেন বিস্তীর্ণ করেছেন বা বিছিয়েছেন ওয়া নিন এবং প্রত্যেক প্রাণীর শপথ বা প্রত্যেক আত্মার শপথ অমা আর যিনি সেগুলিকে সুঠাম গঠন দিয়ে সৃষ্টি করেছেন ইনসান এবং জিনুস এবং জিনের আত্মাকে রোহকে কলবকে হৃদয় কে কি করেছেন এলহাম করেছেন মানে জ্ঞান দান করেছেন এলহাম মানে কোন কোরআন হাদিসে প্রমান নেই যেমন সুফিরা বলে যে আমাদের কাছে নবীর মতো ওই আসে না কিন্তু আমাদের কাছে এলহাম হয় আর এলহাম দিয়ে সব জেনে নিয়েছে আপনি কুমিল্লা থেকে এসছেন ও আপনি পাবনা থেকেছেন না আপনার এই সমস্যা না পীর সাহেব জানছে এলহাম হয়েছে কাশ হয়েছে। না এগুলি তাদের শয়তানি শিক্ষা এগুলি ইসলামিক শিক্ষা নয় তারা বুঝতে পারছেন না সুফি ইজ বরবাদ মুসলিম জাতির আকিদাকে আলহামদুলিল্লাহ সৌদি আরব সুফি ইজ থেকে পাক আছে বলে এখানে আকিদা সাফ আছে সুফি ইসম যদি এখানে আসতো আর এখানেও থাকতো আর শেখুল ইসলাম আব্দুর রহমতুল্লাহ কে আল্লাহ না পাঠাতেন তো এরাও সুফি ইসমের ডুবে বরবাদ হয়ে যদি যেমন বারো দুবাদ আমলকে বরবাদ করে দিয়েছে তাদের ধর্ম হ্যাঁ আর তহিস তারা তাদের কাছে পরিত্যক্ত হল অবস্থা এটা হচ্ছে সুফিমাদের ফসল পীরমুরিদির ফসল ভালো কথা অনেক ছোটকাল থেকে কথাটা শিখেছিলাম যে যদি ভারত মাজার পূজা হচ্ছে এই সুফিবাদের ফসল শুরু সুফিবাদের চাষাবাদ করেছে তখন ফসলে ফসল কাটার সময় কি জনগণ কবর মাজার পূজা পেয়েছে সহজ ভাষায় পূজাগুলি যাদের হচ্ছে তারা সব সুফি ছিল ছিল। আর এদের মুরিদের অতি ভক্তি করেছে আর মরে যাওয়ার পর আরো ভক্তিটা বেড়ে গেছে তারপরে চরম পর্যায়ে পৌঁছে শিরকুফরী আর শেষদা শুরু হয়েছে কবর মাজার পূজা শুরু হয়েছে আর কবরে চাদর চড়ানো শুরু হয়েছে সহিদার কোন আলেমের কবর মাজার পূজা সাধারণত হবে না যদি সামান্যতম তহিদ সন্ন্যার জ্ঞান থাকে কিন্তু যারা এই শিক্ষাগুলি দিয়েছে তাদের শিক্ষাতেই যেহেতু করেনি তাদেরকে আর হিন্দুদের যে বদাকিদা গুলি প্রায় থেকে গেছে ওগুলোকে ইসলামের রঙের রঞ্জিত করে দিয়েছে তখন কবর পূজায় রূপান্তরিত হয়েছে মূর্তি পূজাটা কবর পূজায় রূপান্তরিত হয়েছে এই জন্য সুফিদের ছাড়া কারো কবর পাকা করে সাধারণত পূজা হয় না আর এইটা সুযোগ নামাজ হবে না যার ফলে ওদের সহিকেদার আলে মোলামাদের কবর মাজার পূজা হওয়ার সম্ভাবনা অনেক কম অনেক কম বুঝতে পারছেন না জি হ্যাঁ তো ফসল সরুফ এই সুফি ফসল স্বরূপ দিয়ে হা হা বলছিলাম না এখন শমসের কথা ছাড় ও নবা প্রত্যেক নফস কে প্রত্যেক আত্মা কে আল্লাহ জ্ঞান দান করেছেন তার পক্ষ থেকে ফুজুর আহা অসৎ বিষয় সম্পর্কে সম্পর্কে আল্লাহ আল্লাহ দুই রকম পাপ আর কোন অন্যায় কথা কাজ আর কোন গুলি কথা কাজ ভালো কথা কাজ এই দুই জ্ঞান আল্লাহ দিয়েছেন দুই জ্ঞান দিয়েছেন কিভাবে মোফাজগণ বলছেন দুটো তরিকায় একটা হচ্ছে আকলে সালিমের মাধ্যমে সুস্থ মস্তিষ্ক সুস্থ বিবেক বিবেচনা আছে না না এটা কাউকে ভাই বলা ভালো না মন্দ আর যদি সালা বলে শালা তাহলে মন্দ না তো বুঝতেই পারছেন তো এই যে আকল দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এইটা দিয়ে বুঝলাম যে কোনো কথায় সালাম আলাইকুম ন্দর কিন্তু এর বিপরীত কোন খারাপ কথা হ্যাঁ হে মহান উদ্ধারকারী হ্যাঁ বড় পীর আব্দুল কাদির জিলি কি ভালনা বন্দর সবচেয়ে বড় সবচেয়ে বড় বন্দর সবচেয়ে বড় কুফুরি হরে রাম হরে কৃষ্ণ ঠিক ওই কিছু জ্ঞান দিয়েছেন যে জ্ঞান দিয়ে ভালো মন্দির পার্থক্য করে এটা হচ্ছে কি তাকওয়া কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ কোনটা আমার জন্য কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে অনেক ক্ষেত্রে আল্লাহ জ্ঞান দিয়েছেন গত অনেকগুলি কথা আমাদের আকলে সুস্থ মস্তিষ্ক সপ্তাহে সবগুলি যেহেতু বুঝতে পারি না ইমানিয়াত আকিদার বিষয়গুলি সুক্ষভাবে বুঝতে পারি না তারপর এবাদত বন্দির বিষয়গুলি তৌকিফি শরীয়ত কর্তৃক নির্ধারিত সেগুলি বুঝতে পারি না অনেক আকলা কাজ চরিত্রের ক্ষেত্রে এটা ভালো না মন্দ অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সেই জন্য আল্লাহ জ্ঞান দান করেছেন সুস্থ বিবেকের মাধ্যমে আর জ্ঞান দান করে দ্বিতীয় হচ্ছে ওহি এলাহির মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যুগে যুগে মন্দ থেকে সতর্ক করেছেন ফুজুর ফুজুর মানে হচ্ছে বহু বচন যারা পাপিষ্ট পাপে লিপ্ত থাকে তারা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন কোরআন তাই ফুজার থেকে ফুজুর আল্লাহ জ্ঞান দান করেছেন মানুষকে মানুষের আত্মা মানুষের হৃদয় কিসের ফুজুরহা। তার মন্দ কথা কাজে মস্তিষ্কের মাধ্যমে বিবেকের মাধ্যমে ওহির মাধ্যমে হোক যা পূর্ণ করেছেন ওহিতা তা কুয়া সম্পর্কীয় আল্লাহ ভুত সম্পর্কীয় তা কু আহা তাদের মানা যখন আল্লাহ রব্বুলাল মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছেন मंद कथा क्जी भर कल्याण कर सर्वनाश डेला मानते वस्तवायन करते दुई भागे विभक्त विभक्त होदल जी हाँ भलो पथ नहीं दल मंद पथ नहीं तारफल मंद पद बेच निष्फल ओ सब व्यक्ति मार्जा आत्मा केलो आत्मा के पवित्र राखलो আত্মাকে পাক সাফ রাখলো যেই ভাষা দিয়ে বলেন সহজ করে বলেন আর সহ্য করে বলেন তেজকি এতার মাধ্যমে বেদাত নেফাক আর সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে আর নে আমলের মাধ্যমে ইমান তৌহদ সন্ন্যতের সাথে সাথে যে এ রয়েছে, বন্দিগুলো রয়েছে ভালো কথা কাজ রয়েছে সেগুলি থেকে বিরত থাকতে হবে যেমন আপনার শরীরকে আর কাপড়কে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় পাক সাফ রাখতে হয় তাহলে প্রথম সাফ করে নিচকাচক হচ্ছে যে আপনার কাপড়ের শরীরে আবর্জনা নোংরা জীবনটা ঐ রকম মানুষের আত্মার পরিশুদ্ধি করার জন্য অনেকগুলি ভালো কথা কাজ লাগবে আর অনেক মন্দ কথা কাজ থেকে বাস্তে হবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তৌহিদলা এলাহ ইল্লা বাস্তবায়ন আর বেদান্ত আর তারপরে তখন যতগুলি এইগুলির সহযোগী হয়ে যায় মানে মানুষ শিরকুফুরিতে যখন লিপ্ত হয় অস্বীকার করে তখন কোনো। পাপে লিপ্ত হইতে পারে কারণ সে তখন আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কোথাও আমি ধরা খাবো এতে বিশ্বাসী নয় কোথাও আমাকে জবাব দিতে হবে আত্মা কুলুষিত হয়ে যায় আত্মা কুলুষিত হয়ে আল্লাহ বলছেন কাজাফুলা সুতরাং সফল কাম ওই ব্যক্তি বা ওইসব লোকেরা যারা আত্মার পরিশুদ্ধি করলো কি করলো আত্মাকে পাক পবিত্র রাখলো কেমন করে পাক পবিত্র করতে হবে তৌহিদ আর সন্নাভিত্তিক আপনাকে ফরোজগুলির হেফাজত করতে হবে সন্ন্যত নতুন অঙ্গ প্রত্যঙ্গে অন্যায় কথা কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাইতে হবে তাহলে আপনি আত্মার পরিশোধি করতে পারবেন তাজ নাস করতে পারবেন আর ব্যর্থ নিশ্চিত নিশ্চিত আর নিশ্চিত বা নিশ্চয় ব্যর্থ ওইসব লোকেরা যারা আত্মাকে কুলসিত করলো কি করলো কুলসিত করলো সহজ শব্দ দসা দাসা শব্দটিকে এখন আমরা দেখি দসা আসলে ছিল দাসা একটা সিনকে আলিফ করে দেওয়া হয়েছে তারপর দাস আলিফ বেড়ে গেছে এটা হচ্ছে এখানে তালিল দসা আসলে দাল সিন সিন এর মাধ্যমাতে আছে এর মানে হচ্ছে কোনো কিছুকে কে ডুবিয়ে দেওয়া বা কোন কিছুকে কে পুতে দেওয়া ডুবিয়ে দেওয়া বা পুঁতে দেওয়া এই অর্থটি আরবিতে হয় এই জন্য আরবরা জাহিলিয়তের যুগে নবিয়ে করিম সাল্লা সাল্লামের নবুয় প্রাপ্তির আগে অনেক গোত্রের মূর্খ লোকেরা জালেমরা নিজের কন্যা সন্তানকে কি করত মাটিতে দাফন করত করত না করতো না জীবন্ত দাফন করত করতোন করত না এই মারমে যে আয়াতগুলি কোরআনে ক্যারিমে রয়েছে তাদের এই বদাখলাকের চিত্র তুলে ধরেছে সেই আয়াতগুলির একটি আয়াত রয়েছে ওয়াইজা বুসের আহাদসুয়াদা এই আরব কাফের ব্যবসা করতে না তো বাড়ি আসছে আর ওই শহরের বাইরে মক্কার আশেপাশে কেউ খবর দিচ্ছে তুই জানিস না নাকি তোর মেয়ে হয়েছে মেয়ে সন্তান তোর ঘরে জন্মেছে জাল্লা বছ মুসাদ্দা তখন তার চেহারা মুখটা কি হয়ে যেত কালো হয়ে যেত আসবাদ থেকে মুসুয়াদা মুখ ঢেকে নিতার কোন কি করে মুখ দেখাবো যে আমার ঘরে মেয়ে সন্তান জন্মে গেছে লোকে কি বলবে আবার মেয়ে বড় হবে তখন আবার কি আমাকে শ্বশুর বলে কাকে মেয়েটা তুলে দিতে হবে এসব লজ্জা করার ব্যাপার কারো শ্বশুর হওয়াটা লজ্জা করার ব্যাপার ছিল এই জাহেলদের কাছে লুকিয়ে চলতো ঘরের কোনায় লুকিয়ে থাকতো না এদিক সেদিক পাশ কাটিয়েছে কাউকে মুখ দেখাইতো না মিনসুয়ে মাবুসেনা বিহি এই খারাপ সুসংবাদ কেন দেওয়া হলো। এই মন্দ সংবাদ কেন দেওয়া হইলো এখন আয়ুম শেখু আলাহ ঘরে কন্যা আর সারা জীবন লাঞ্ছনার ভসনা খেতে থাকব আর লজ্জিত হইতে থাকবো আমিতাবসহ ফিত নাকি মাটিতে সেটাকে পুঁতে দেবেস্য পেলে না বেড়ে এই শব্দটি এখানে এসছে পুঁতে দেওয়া তো যেই ব্যক্তি নিজের আত্মাকে পুঁতে দিল শাব্দিক অর্থ আত্মাকে পুঁতে দিল মানে কি হ্যাঁ বা আত্মাকে গোপন করলো আত্মাকে সুযোগ দিল না তার আহার নিট আত্মার আহার আছে যেমন শরীর আমাদের চাহিদা পূরণ করছি খাওয়া দাওয়া যতগুলি পুষ্টিকর খাবার আছে সবগুলি ক্যালসিয়াম তাহলে শরীর চলছে আর যদি কোনোটা একবারে নিচে নেমে যায় তাহলে আপনি অচল হয়ে যাবেন বা সমস্যা সৃষ্টি হবে নঙ্গে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রুহের খোরাক আত্মার খোরাক আত্মার আহার কিন্তু মৃত আল্লাহ এরা মৃত ছিল মরে গেছিল এদের আত্মা এদেরকে আমি হায়াত করেছি মারের মাধ্যমে তৌহিদ মার মরা মানুষ কাফের কে মেয়েদের বলা হয়েছে তো আল্লাহ রবুল আলম কি বলছেন এখানে খাবা খাবা একই মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া নিঃসফল হয়ে যাওয়া মানে স্বার্থ উদ্দেশ্য সফল না হওয়া তাহলে ব্যর্থ কারা মন্দা সাহা ওই সব লোকেরা যারা আত্মাকে তার আহার দিল না পুঁতে দিল গোপন করে দিল তার বিকাশ করতে দিল না বিকাশ করতে দিল না আত্মার যে বিকাশ রয়েছে সে বিকাশ করতে দিল শক্তিশালী হইতে দিল না আত্মাকে মন্দা তার মানে খুব সুন্দর বাংলা ভাষাই এতগুলি তফসির আপনাদেরকে বোঝানোর জন্য করলাম অনুবাদক শুধু কি বলে কুলুষিত করল কি করল কুলুষিত করলো আর ব্যর্থ ওই সব লোকেরা মন্দা যারা আত্মাকে কি করল কুলুষিত করল মানে আত্তাকে জিল এমন করে দিল কাজের যোগ্য থাকলো না জি পা দিল তারপরে আল্লাহ রবুল আলমের দৃষ্টান্ত শুরু সলে আলী ইসালামের জাতি কৌম এ সমুদ সমুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন কয়টি জাতির কথা উল্লেখ হইল কয় জাতির কথা বলা হলো প্রথম দুই রকম দুই শ্রেণী মানুষের কথা বলা এক দল হচ্ছে সফল কাম কারা যারা আত্মাকে পাক পবিত্র করলো আর দল হচ্ছে ব্যর্থ হ্যাঁ ব্যর্থ এরা এরা এদের সর্বনাশ কারা যারা আত্মাকে কুলুষিত করলো তাহলে দুই দল হয়ে গেল না এই দুই দলের একদল হচ্ছে যারা আত্মাকে কুলুষিত করে যার ফলে তাদের ইহকাল পরকাল বরবাদ হয়ে যায় জাতি। জাতি, আত্মাকে কুল আত্মার হক আদেই করেনি আত্মাকে আহার দেয়নি ইমান এবং তৌহিদের এবং সৎ কাজের পাপাচারে লিপ্ত হয়েছিল সুতরাং তারা ইহকাল পরকালে ব্যর্থ হয়েছে আসমানি জমিনী আজাব আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে এই জন্য সংক্ষেপে জাতির কথা বর্ণনা করু এলাকা কোথায় বহুবার বলেছি আর সলে আজকাল বলে সলোমের শহর মাদায়নে সলে বলা হচ্ছে অনেক ভিজিটরা পর্যটকরা আসে দূর দূরান্ত থেকে কিন্তু কাছে থেকেও আমরা না। আমাদের অনেক দিনই ভাইরা অনেকবারই বলেছি কিন্তু সময় সুযোগ হয়নি দেখা যাক তবে তাবুক যুদ্ধে যাওয়ার সময় ভ্রমণ করেছিলেন যেহাদের সফরে যখন তাবুকে গিয়েছিলেন আর ওখানে সাহবাইকে আমার জানতেন না যেখানে আল্লাহর গজব নেমেছে খিদা লেগেছে আর উঠকে পানিও দিতে হবে তো উঠকে পানি দেওয়া শুরু করেছেন সেখানে অবস্থান করে আর খিদে লেগেছে তো আটা ছাতু করেছে হয়তো সুতরাং এখান থেকে তাড়াতাড়ি পালাও পানি যা আছে ফেলে দাও আটা ফাটা যা আছে ছাতু আছে তাও ফেলে দাও যা সেনে নিয়েছ তাড়াতাড়ি করে পালাও এখান থেকে নবী করিম সাল্লা সাহেব বলেছেন জি এবং ওইখানেই বলেছিলেন যে তোমরা জালেমদের যে আল্লাহ তাদের আল্লাহুর কারণে ধ্বংস সেই জাতির এলাকাতেই যাবে না এক নম্বর কথা যে সব করে অত যাওয়া ভালো নয় কিন্তু যদি যাও তাহলে ইল্লাম তা কোনো বা কিন কান্না ভাব নিয়ে যাও কাঁদতে কাঁদতে যাও আল্লাহর ভয়ভীতি নিয়ে যাও এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ো সেখানে অবস্থান করিও না কারণ পারে যে আল্লাহর গজবের কিছু অংশ আছে সেটা কখন যেকোনো সময় নেমে যেতে পারে নেমে যেতে পারে গতকাল কেনা পরশু মৃতসাগর মৃতসাগরের নাম তো জানেন না যে আলবাহরুল মাইয়ে জি এ মৃতসাগরের পানিতে বন্যা হয়েছে সুতরাং সব করে কেউ সাগর ভ্রমণ করে আসি না না না কোন কাজে যদি প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদে যাবেন তাহলে কোনো অসুবিধা নেই এমন কোনো স্বভাবের কাজ না হ্যাঁ ওখানে গিয়ে যদি কোন শিক্ষা নিয়ে আসতে পারেন পরিবর্তন হইলো সমুদ্র সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল বা মিথ্যা জ্ঞান করেছিল অমান্য করেছিল যাইবার বল কাজ মানে শাব্দিক অর্থ হচ্ছে কাজে মানে মিথ্যা আর কাজদাবা মানে মিথ্যা মনে করেছিল কিন্তু যারা মিথ্যা মনে করে তারে অমান্য করে তারা অস্বীকার করে সুতরাং ছিল মিথ্যাচার মিথ্যা জ্ঞান করা আল্লাহর নবী সালাম তার তৌহিদের দাওয়াত মনে করছিল আল্লাহ রব্বুল আলমের এবাদবন্দী এবাদ তৌহিদ কে মিথ্যা মনে করেছিল এজিম বাস আসকাহা স্মরণ করো যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হয়ে ইমবাসা ইমবাসা মানে মানে লাফিয়ে একটা হচ্ছে আস্তে আস্তে উঠা কামা শুধু দাঁড়াইলে না আর একটা হচ্ছে লাভ দিয়ে একটা লোক উঠলো এটাকে বলা ইমবাসা জি তো এখানে আল্লাহ ইম্বাসা শব্দটি ব্যবহার করেছেন বা মানে কাউকে উঠানো আর ইম্বাসা মানে নিজে লাফ দিয়ে উঠা তো ঘটনা কি ছিল এই সম্প্রদায়ের ঘটনা জানার জন্য প্রথম হচ্ছে সুরে আরফ সুরফ যদি কারো কাছে কোরআন থাকে সুরে আরফদের করে সমুদ্র দেখতে পারেন দুই নম্বর হচ্ছে বিস্তারিত জানার জন্য আর এগুলো করেছি কোথায় সুরায় নাত রয়েছে আর এখানে ছয় নম্বরের সংক্ষেপে এখানে রয়েছে জি হ্যাহা ध्वस कर दावत नहीं पाठ नबी रसुलावत मूल दावत बस्तु की एक आल्लाबाद करो तरह से ना दुर्गा दर्गा यह सब चलो ना আজ যদি নবীর দরজা খোলা আল্লাহ নতুন বন্ধ করে দেওয়া হয়েছে আর না হলে আম্বিয়ার ওয়ারেস হতেই পারবে না কবর মাজার উপর চুপ করে বসে থাকবেন পীর পূজার চুপ করে বসে থাকবেন আর নবীর ওয়ারেসমা ওর আসা তো আম্বিয়ার হাদিস পড়ে পড়ে ফজিলতে নেবেন শুধু কখন হবে না জি হ্যাঁ পৌঁছাইতে হবে সালেহ আলি সালামে তো বুঝতেই পারে কাফের জীবনে কত পাপ আর পাপ তো এই জাতির কাছে যখন আল্লাহ রসুল সালে আলিহিস দাওয়াত নিয়ে আসলেন তখন তারা অস্বীকার করলো যখন অস্বীকার করলো বুঝাইতে চেষ্টা কর বুঝাইতে চেষ্টা করলেন তখন তারা চ্যালেঞ্জ করল। যে হে সলে তুমি নবী আমরা কি করে বুঝবো তুমি যদি হও তাহলে আমাদের দুধের প্রয়োজন আর আমাদের অভাব আছে আমাদের খাদ্য প্রয়োজন সুতরাং তুমি এই পাথর থেকে যদি একটা উঠনি বের করে দিতে পারো বা এমন একটা এখনো নিদর্শন অসাধারণ একটা কিছু অসাধারণ কিছু দেখাতে পারো একবারে। তাহলে আমরা তোমাকে মেনে নেব আল্লাহর বললেন যে ঠিক আছে আমি ওদের জন্য একটা নিদর্শন মোজেজা পাঠাচ্ছি উঠনির মজেজা দশ মাসের গর্ভবতী উঠনি একটা পাথর থেকে বেরিয়ে চলে আসলো পাথর থেকে তাদের চোখের সামনে বেরোলো আওয়াজ করতে করতে বেরোলো আর বেরিয়ে ওদের মাঝে এসে হাজির আর এত দুধ শুরু করলো সামুদ জাতিতে যে যত লোক ছিল গোটা বংশ গোটা এলাকার লোক দুধ খেয়েও শেষ করতে পারতো না এত দুধ কিন্তু আল্লাহ শুধু দুধ খাইবেন না আল্লাহ তার সাথে পরীক্ষা করে যে কোনো জাতিকে যখন কিছু খাওয়ান এইরকম ফিরি ফিরি তখন আল্লাহ কি করেন আল্লাহ পরীক্ষাটাও বড় হয় আল্লাহ বললেন যে একটা কথা তোমাদের বলছি ভালো দুধ খাও খুব বেশি কিন্তু একটা কথা এই উঁট কিন্তু যেমন তেমন পানি খাবে না একটাই শুধু কুঁয়া ছিল তাদের কি ছিল কূপ ছিল তাদের এই কূপের পুরা পানি উঁট একদিন খাবে তোমরা সেদিন পানি ছুঁতেই পারবে না সমস্ত পানি কে খাবে এই উঁট নিতে খাবে ওই দিন তোমরা পানি খাবে না কেউ আর আরেক দিন উঠে মোট উঠে উঠনি তে মোটেই পানি খাবে না সেই দিন তোমরা পানি খাও আর পানি যা ভর্তি করার আগামীকালের জন্য ভর্তি করে নিয়ে যাও অসুবিধা নেই আমি মালুম আল্লাহ বলছি না কি কি বলছে লহা শির এই উঠনির জন্য একদিনের পানি পানের পালা শিরবন মানে পানি পানের পালা সারে বাসপতি আর বরদাস্ত করতে পারল একদিন পানি পাবো না ওই কালকের বাসি পানি খেতে হবে না চলবে না এটা চলবে না এটা চলবে না তখন একদিন মিটিং এ বসল আল্লাহ রা বললাম বলছেন যে ওরা হ্যাঁ গোপনে একটা মিটিং করলাম আর একজন হাতে রেখে শপথ আল্লাহ ছিল যেমন দেব দেবদেবী যারা করে তারা ওপর ওলা বলে না যেমন কবর মাজার পুজা করছে আর আল্লাহ বলছে ই আল্লাহ বলছে ইয়া গৌস বলছে ঠিক ওই রকম ওদের অবস্থা ছিল আল্লাহকে অস্বীকার করার নাস্তিক ছিল না তারা কিন্তু তারা মুশি বহুত্ববাদী ছিল এই উঠটাকে কে জবাই করতে পারবে তখন ওদের মধ্যে এক হ্যাঁ সবচেয়ে হতভাগা ব্যক্তি আল্লাহ বলছেন আসা তাদের সেরা সর্বাধিক হতভাগ্য ব্যক্তি এই ছিল কোদার বিনিফ কেউ ছিল তোমাদের হেল্পের দরকার নাই আমাকে ছেড়ে দাও আমি দেখছি এজাম্বা আসা লাফ দিয়ে উঠলো মিটিং করতে করতে এই যে আল্লাহ বলছে লাফ দিয়ে উঠলো একবারে তৎপরে উঠলো আমি এক্ষনি গিয়ে মেরে আসছি এক্ষনি হত্যা করে আসছি আল্লাহ রবুল আলমিন বলছেন যে গেল অস্তর আর যাওয়ার পরে প্রথম পাঠিয়ে দিল যখন পা দিল তখন উষ্টিটা পড়ে গেল যখন পড়ে গেল তখন তাকে জবাই করে দিল বলছে তোমাদের কাজ করে দিয়েছে আর তোমাদের পানিতে কোন রকমের বাধা সৃষ্টি করবে না ইচ্ছা এখন তোমরা পানি খাও আর জাতিকে বলতে অবাধ্য জাতি এত অন্যায় কাজ করলে তোমরা তখন আর কি আমরা নাকি অবাধ্য হলে আর আমরা তোমার কথা না মানলে আল্লাহর নাকি আজাব আসবে এই তেনা বি আজাবিল্লাফিন তুমি যদি সত্যবাদী হতো কোথায় তোমার আল্লাহ আজাব আমরা তো উঠকেও মেরে দিয়েছি হ্যাঁ আর পানি আমরা পুরোপুরি দখল করে নিয়েছি কোথায় তোমার আজাব তখন বললেন তোমরা যাও যাও আরো তিনটে দিন বাড়িতে খুব ভোগ বিলাস করে নাও খুব আমোদ ফুর্তি করে নয় তিনটে দিন সময় দিলাম চতুর্থ দিন হ্যাঁ ভোর হওয়ার আগে আগেই আল্লাহর আজাব তোমাদের উপর আসবে যাহা বলে দিলাম আর ঠিক তাই হলো। প্রচন্ড বেগে এমন শব্দ হইলো যে কানের সবার পর্দা ফেটে গিয়ে সাথে সাথে সব উপড়িয়ে পড়ল যে আল্লাহ বলেছেন তার উপর এই জাতিকে কি করেছেন ধ্বংস করেছেন তো এখন আমরা শেষ করি বাস বাহা যখন তাদের সবচেয়ে হতভাগে ব্যক্তি উঠল। তৎপর হয়ে উঠল ফাঁকা উল্লাহে একটি কথা আগে বলে আলিস দেখো তোমাদের আল্লাহ উঠনি দিয়েছেন আল্লাহ রসুল মানে সালে আলহিস বললেন না কাতাল্লাহ মানে ইহি কাতালে সাবধান তোমরা আল্লাহর উস্ত্রি থেকে এই উঠনি কি বলা হয়েছে আল্লাহর স্পেশাল উঠনি আল্লাহর দান মোজেজা সেজন্য আল্লাহ উঠনি বলা হয়েছে কাতাল আর কেউ কেউ বলেছেন যে জারু নাকাতাল্লাহ। জারু নাকা কারণ অন্য আয় রয়েছে এই উঁচ উস্ত্রী কে ছেড়ে দাও আল্লাহর জমিনে খেতে আল্লাহর জমিনে খেতে ছেড়ে দাও ওয়ালা তাম সুবে সুইন আর কোন অনিষ্ট দ্বারা স্পর্শ করিও না অর্থাৎ আহত বা নিহত করিও না এই না হলে তোমাদের মর্মান্তিক এসে পড়বে কিন্তু বিশ্বাস করেনি ইসালিম জাতি বিশ্বাস করেনি যেমন আজকালকার মুসলিমরা কিয়ামতের দিনে প্রথম সলাতে হিসাব হবে বিশ্বাস করছে করছে নাকি করলে সব না যে শুধু আমাদের ওই আধার সমুদ্র বলছেন আবু ইমাল সলা সর্বপ্রথম হবে সলাদ সম্পর্কে তারপর পঁচানব্বই থেকে আঠানব্বই জন বে আধা নামাজি ফেল নামাজে সেটাকে আহত করে দিল পা কেটে দাও সুতরাং শাব্দিক অর্থ পা কেটে দিলো প্রথম পা কাটলো আর তারপরে সেটাকে জবাই করে দিল সুতরাং এখানে শুধু কেটে দেওয়া নাই বরং পা কাটার পরে তাকে হত্যা করে দেওয়া এটা অর্থ সামিল রয়েছে সমূলে ধ্বংস করে দেওয়া শেকড় থেকে ধ্বংস করে দেওয়া একটা হচ্ছে ওপর থেকে ধ্বংস করা কিছু ধ্বংস হলো কিছু বাঁচল এটা হচ্ছে সমূলে ধ্বংস করে এমাবিরা কাছে রহমতুল্ল বলছে সমূলে ধ্বংস করা মানে তাদের যখন আজাব আসে তখন বেছে বেছে না যখন পাপাচার বেড়ে যায় তখন সবাইকে আল্লাহর আজাব কি করে ঘিরে নেই এ কথা নবী সহি হাদিস রয়েছে বলছেন আল্লাহ আমাদের মাঝে নেক লোকেরা বেঁচে থাকা সত্ত্বেও কি আল্লাহ আজাবে আমাদেরকে ধ্বংস করা হইতে পারে তখন বলেছেন নাম যখন পাপাচার বিস্তার লাভ করবে। ব্যাপক আকার ধারণ করবে তো এইভাবে আল্লাহ সবকে ধ্বংস করেছিলেন বলে আল্লাহ বলেছেন ফদম দম আলিম সমুলে বিনাস কেউ বাঁচেনি যে ওই জায়গাগুলি আবাদ করবে ওই বাড়ি ঘরে বসবাস করবে বা ওখানে কেউ থাকবে একজন আছে নিশ্চিন্ন করে দিয়েছিলেন ধ্বংস করে নিশ্চিন্ন করে দিয়েছিলেন যখন কোন জায়গায় কোন জাতির আর জাতির সাথে লড়াই যুদ্ধ হয় আর এক জাতি বিজয় লাভ করে আর জাতি পরাজিত হয় তারপরেও যুগ ধরে একটা যদি ওরা কি একবার মেরেছিলাম কখনো ওরাও চান্স নিতে পারে আমাদেরকে মারার থাকে না অবশ্য থাকে তো এই যে কুপরিণতির একটা আশঙ্কা পৃথিবীর যে কোনো শক্তির আছে যে কোনো ব্যক্তির আছে আপনি কাউকে মারেন আল্লা যখন কোন জাতিকে ধ্বংস করে দেন কোনো শক্তি আছে যেই জাতি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে হ্যাঁ প্রতিশোধ নিতে পারবে বদলা নিতে পারবে কোন জাতি নেই আল্লাহ ও কথা বলছেন শেষ আয়াতে ও কোন আশঙ্কা করেন না কোন করে না কোন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে যে ওরা আবার দাঁড়াইতে পারবে বা ওদের পক্ষ থেকে কেউ ডিফেন্সের ব্যবস্থা করতে পারবে অথবা প্রতিশোধ নিতে পারবে বদলা নিতে পারবে বলা এখানেই আমাদের যেহেতু বিভিন্ন হাদিসের কেতাব মুসনদ আহমদেও রয়েছে আর আল্লাহম আতে নকা জ্কে খের জাহা আন্তা জি হ্যা এই মুখুস্ত আছে তার বেতর পড়ে বেতরে অনেক আল্লাহ বচন করে দেয় আল্লাহ আল্লাহ আমার আত্মাকে কি দান করো তাকুয়া দান করো আল্লাহ তাকুয়া দান করো আয়াত আমল করলে আল্লাহকে কি করো তোমার ভয় দান করো তাকুয়া দান করো এবং সেটাকে পাক পবিত্র করো পরিশুদ্ধি দান করো করোকিয়া দান করো সবচাইতে উত্তম যিনি পাক পবিত্র করতে পারেন আন্তিও হা তুমি অভিভাবক ও মল তুমি মালিক জি এই দুয়াটি পড়ার চেষ্টা করবেন আহ এমনকি সহি মুসলিমও রয়েছে সহি মুসলিমও এই হদিষ্ট গুরুত্ব দিয়ে মুখস্ত করার চেষ্টা করবেন